আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ন করবেন মৌলানা আহমদ হুসাইন হাদিস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত নহমদ আল হিল আম বিসমিল সকলে পরেন পুল ইং কু তু তু ইবৌনি الله ويغفر لكم ذنوبكم والله وفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام أقال الشائر معلم غرب سورة آدم إنسى بدئ غرب سورة তোমে ইং দে আমরা যে মহান রবুল আলমাদেরকে অত্যন্ত মেহরবানি করিয়া ভালোবাসি স্থান করিয়া রসুলপুর মাদ্রাসার বাছরিক মাহপিলা আমাদেরকে সকলকে এই সমিত করেছেন দরবারে লক্ষ কোটি সালামের হাদিয়া জিনার আদর্শ আর ফেরত মধ্যে রয়েছে মানব জাতির জন্য ভয় জাহানের কামিয়াবি আর সফলতা নিজ মুর্শিদের ডাকে সারা দিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পারছি এবং কোরআন হাদিসের কথা শুনতেছি সকলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনাদের মাঝে যে আমি আলোচনা করব তা হইতে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করবো সম্মানিত হাজিরিন এ প্রসঙ্গেই আল্লাহ পাক আলমী পবিত্র পুরানুল কারিমের মধ্যে বলেন আপনি আপনার উম্মকে বলিয়া দিন যে আমি আল্লাহ সঙ্গে মোহ্বত রাখতে চাই মহবত করতে চাই আমি আল্লাহ তালার সঙ্গে সে ব্যক্তি যেন আপনাকে মোহাম্বত করে যাবে বলেন সুবাহ কাকে মোহত করতে হবে মুসলমান আখি জমানার পাই গম্বারু জুনা মোহাম্মদুর সুন সাল সাল্লামকে মোহ্বত করতে হবে ও মুসলমান সাল্লাম তিনের উম্মত কেডা কে বললেন ও আমার উম্মত শোনো শোন আল্লাহ করে তাহলে আমাকে মহবত করো যখন আমি থাকবো না আল্লাহ আমি জুন সাল আল্লামকে ঘোষণা দিয়ে বললেন আল্লাহ রসুল জুন্লাহ সাল্লাহ ভাল্লাম বললেন আমি যখন থাকবো আমার সুন্নত কে মহাবত করবে আমার অনুসরণ অনুকরণ করবে তখনই আমাকে মহাব্বত করা হয়ে যাবে জরিমানুবাহ আল্লাহর হাবিবাদ সাহ্লার মারা বলে গেছেন মানা হব্বাসনতি ককদা হাব্বানি যে ব্যক্তি করলো সে ব্যক্তি যেন আমাকে মহাব্বত করে দিল বলেন সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি আমার সন্ন্যত কে মহাব্বত করলো সে ব্যক্তি যেন আমার সঙ্গে জান্নাতে বসে গেল বলেন সুবাহ আল্লাহর হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তোমাদের মধ্যে যতক্ষণ না তোমরা হব্বত ইলাইহি মিন ওয়ালিহি তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না পরিপূর্ণ মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাসূলকে তোমরা তোমাদের ছেলে সন্তান তোমাদের উম্মাহতাবিতা সমগ্র বিশ্বজগতের যত makhluk আছে समस्त makhluk থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের মাঝে বিদয় হাজর ভাসনের মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন তোমাদের মাঝে আমি দুইটা বস্তু রেখে গেলাম এই দুইটা বস্তুকে যদি তোমরা আত্মীয় ধরে রাখতে পারো তাহলে তোমরা তোমরা কোন সময় গুমরাহির মধ্য হবে না সেই দুইটা জিনিস হইতেছে কিতাবনা আল্লাহ আল্লাহাক রব আিনের কুরানুল কারিম তোমরা আকিয়ে ধরবা আর আমার সন্ন্যত কে রাখে গেলাম ধ্বংস আল্লাহ রসুন জুন সালে সাল্লাম বলে গেছেন কবি ইন্দা উন্মতি टा शहीद अल्लाह कम नाम सुबह अल्लाह सम्मानित हाजी सुन्नत तरीका चलते বুজুগানের দিন বিশেষ অভিজ্ঞতার আলোকে তিনটি সুন্নতের কথা বলে গেছেন যে ব্যক্তি তিনটা সুন্নতির উপর আমল করবে বাকি সকল সুন্নতির উপর সহজ হয়ে যাবে মুসলমান কারা কারা তেলের মধ্যে নূর পয়দা করতে চান হাত তুলে দেখানের আলম করে মানে আমিন এক নম্বর সন্ন্যত হইতেছে যে সব সময় সালাম কালামে চলাফেরা করতে হবে না মুসলমান আল্লাহর হাফিজ জুন রসুল সাল্লাম বলে গেছেন আল বাদাম বাড়ি উম যে ব্যক্তিদা ইতি করবে আল্লাহ করে দেবে অহংকার আমার আপনার বানো কথা নাই আখি জামানার পাইগন বর জুন সুন্লাহ সাল্লি সাল্লাম এর কথা সালাম কেমনে দিতে হবে তাও আল্লাহাবে মোহাম্মদুল সুন্লাহ আমি এইজন্য আমি হুজুর অন্যকে সালাম দেব এই নয় হুজুর শিক্ষক সকলকে সকল মুসলমান ভাইকে সালাম দিতে হবে মুসলমান এই জন্য করার সময় সকল ব্যক্তিকে সালাম सालाम दु नम्बर आम होते प्रत्येक भलो कह प्रत्येक उन्नत मान क्या डान दिक्त मान क्या बाम दिक्कत करते मुसलमान समय अल्प और एक আল্লাহ আকর সিঁড়ি যখন তপ পাইব তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে উঠব আর যখন সিঁড়ি থেকে নাম দো সুবাহ আল্লাহ সুবাহান্লাহ বলে নামবো আর যখন দুনিয়াতে এরকম ভাবে সমতল ভূমিতে চলবো জিকির চালু করব মুসলমান, জিকির করতে হবে এই জন্য সকল মাতলুকি কিন্তু জিকির করে আমরাই শুধু জিকির করি না তাই নয় বা রে হাস চেপিনি তর খর াম শির সৎ জানাম কুত জান মুসলমান আমরাই শুধু জিকির করি না সকল মাতল কিন্তু আল্লাহ আলমিনের জিকির পরে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে যেন এই তিনটি শুনলের কোন আমল করার তৌফিদান করেনা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামাইকুম ওরহামতুল্লাহ